মাইমুনা রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লামকে ঘিয়ের মধ্যে ইদুর পরে যাও সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি বললেন তা ও তার আশপাশ হতে ফেলে দাও মান রহমতুল্লাহ আলহি বলেন মালিক রহমতুল্লা আলহি আমার নিকট বহুবার এভাবে বর্ণনা করেছেন ইবনু আব্বাস রদুল্লাহ তালাহতে এবং ইবনু আব্বাস রদুল্লাহ তাল্হ্নহ মাইমুনা রদুলিল্লাহ তালান্ন হতেও